পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ গত পর্বে আমরা বায়াতুর রিদওয়ানের ঘটনা পর্যন্ত আলোচনা করেছি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 ওরাইশরা মুসলিমদের কাছে মুখপাত্র হিসেবে এবার পাঠাল সোহাইলেন আমরকে সুহাইল তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি ছিলেন একজন কুশলী কূটনীতিক বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি সোহাইলের দায়িত্ব ছিল চুক্তি শর্তগুলো নিয়ে মুসলিমদের সাথে বোঝাপড়া করা সুহাইলকে দেখা মাত্র নবীজি সাল্লু আলি ওয়াসলাম সাহাবিদেরকে বলে উঠলেন তোমাদের কাজ এবার সহজ হয়ে যাবে আলিম এবং সোহাইলেন আমর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 অথচ ওমরা না করেই তারা এবছর চলে যাবেন এটা তিনি মানতেই পারছিলেন না নবীজ সাল্লি সাল্লামের কাছে গিয়ে বললেন আপনি কি আল্লাহর রসুল নন নবীজি সাল্লি সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ তারপর বললেন আমরা কি মুসলিম নই নবীজি উত্তর দিলেন হ্যাঁ এরপর বললেন ওরা কি কুফ্ নয় নবীজি উত্তর দিলেন হ্যাঁ তারপর অমর আব্দুল খতাব রাজিয়াল আনহ বললেন তাহলে আমরা আমাদের দিনকে কেন ছোট করব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 তাকে অনুসরণ কর আল্লাহ কখনও তাকে পরিত্যাগ করবেন না এরপর অমর রাজেল্লাহ আনহু আর কিছু বললেন না পরবর্তীতে তার এই আচরণের জন্য নিজে অনেক অনুসূচনা করেছিলেন যদিও ভালনীয়তেই তর্ক করেছিলেন আসলে অমর রব্দুল খাতার রাজেল্লাহ আনহু হকের ব্যাপারে খুব স্পর্শকাত ছিলেন তাকে বলা হত আল ফারুক তিনি ছিলেন একজন সতর্ক ব্যক্তি হক বাতিলের সূক্ষ্ম পার্থক্য বুঝতেন নফসের ধোকায় পড়তেন না কেউ তাকে ধোকা দিতে পারত না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 সন্ধির শর্তগুলো প্রথমে মৌখিকভাবে ঠিকঠাক করা হল এরপর এল লেখার পালা রসুল্লাহ সাল্লু আলি আসলাম আলীর দেল আনহুকে ডাকলেন শর্তগুলো লেখার জন্য তাকে বললেন লেখ বিসম্লাহ রহমান রহিম। বাগড়া বাধালেন সুহাইল তিনি বললেন আর রহমান আমরা রহমানকে তো চিনি না আপনি লিখতে বলুন বিস্মিকে আল্লাহ মা অর্থাৎ আপনার নাম হে আল্লাহ সাহাবিরা প্রতিবাদ করলেন কিন্তু রসুল্লাহ সাল্লু আলি আসলাম থামিয়ে দিয়ে বললেন ঠিক আছে লিখ বিস্মিকা আল্লাহম্মা সাহাবিরা চুপ হয়ে গেলেন রসুল্লাহ আলী ওয়াসলাম আলীকে বললেন এরপর লেখ নিম্নক্ত বক্তব্যের উপরে আল্লাহ রসুল চুক্তিবদ্ধ হচ্ছেন আবারও আপত্ত জানালেন সুহাইল বললেন আরে আমরা যদি আপনাকে আল্লাহ রসুল বলেই জানতাম তাহলে তো আপনার সাথে যুদ্ধ না করে আপনার অনুসরণ করতাম আপনি মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখতে বলুন সুহাইলের এই কথাটা সাহাবিদের মোটেও পছন্দ হল না আল্লাহ রসুলকে রসুল্লাহ না বলে মোহাম্মদ বলা হচ্ছে এটা তারা মানতে নারাজ কিন্তু এবারও তাদেরকে থামিয়ে দিয়ে রসুল্লাহ আলী আসলাম আলীকে বললেন মোহাম্মদ এবেন আবদুল্লাহ লিখে দাও আর রসুল্লাহ শব্দটা মুছে দাও আলী রদুল্লাহআ ইত্যত করছিলেন রসুল্লাহসাল্ল আলী আসলাম বললেন লেখাটা কোথায় আমাকে বলো তিনি নিজ হাতে সেটা মুছে দিলেন এরপর সন্ধির শর্তগুলো লেখা হল সন্ধির ধারাগুলো এমন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 কোন প্রকার চুরি বা বিশ্বাসঘাতকতাকে প্রশ্রয় দেয়া হবে না যার ইচ্ছা সে মোহাম্মাদের সাথে জোট বাঁধবে আর যার ইচ্ছা সে কুরাই জোট বাঁধতে পারবে মুহম্মদ এবং সাহাবিরা এই বছর মক্কায় প্রবেশ না করেই ঘর ফিরে যাবে পরবর্তী বছরে কুরাইশা মক্কা খালি করে চলে যাবে যেন রসল্লা সাল্লু আলিয়াসালাম এবং সাহাবিরা মক্কায় প্রবেশ করতে পারেন এবং তারা তিন দিন অবস্থান করতে পারবেন এই সময়টায় ততটুকু অস্ত্রশস্ত্র রাখা সংগত হবে যতটুকু অস্ত্রশস্ত্র সাধারণত একজন মুসাফির তার সাথে রাখে এর বেশি নয় এগুলো ছিল হুদায় বিয়ার সন্ধির মূলধারা চুক্তি ধারাগুলো লেখা শেষ সাক্ষর দেবার পালা হঠাৎ নাটকীয়ভাবে সেই মুহূর্তে আগমন ঘটল আবু জন্দাল্লা দেল আনহুর নাটকীয় এই কারণে কারণ তিনি আর কেউ নন তিনি হলেন কোরাইস্তের পক্ষ থেকে চুক্তি সম্পাদনকারী সুহাইলেন আমরের আপন ছেলে বাবা স্বয়ং কাফিরদের মুখপাত্র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 কোনোভাবেই না হয় আপনি আমাকে ফিরিয়ে দেবেন না হলে কোনো সন্দেহ করব না নবীজ সাল্ল আলী হাসলাম তাকে মনে করিয়ে দেওয়ার জন্য যেন বললেন দেখো আমরা কিন্তু এখনও চুক্তিতে স্বাক্ষর করিনি কিন্তু সুহাইল নাছর নাছড়বান্দা কিছুতেই রাজি হলেন না এটা তার ব্যক্তিগত মানসম্মানের প্রশ্ন সুহাইলের মতো সম্মানী লোকের ছেলে তার চোখের সামনে দিয়ে মুসলিমদের দলে যোগ দিবে এটা তিনি মরে গেল মানতে রাজি না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 রসল্ল সাল্লু আলী আসলাম সবাইকে আদেশ করলেন পশু কুরবানি করতে আর মাথা মুড়িয়ে নিতে কিন্তু সাহাবিরা ঠায় দাঁড়িয়ে রইলেন তিনবার আদেশ করার পরেও সবাই একদম নিথর দাঁড়িয়ে আছেন অন্য সময় নবী সাল্লু আলী করলে সবাই ছুটে গিয়ে তা পালন করতেন এবার যেন কারো মধ্যে কোন ভাওয়েগ নেই রসল্ল সাল্লু আলী আসলাম সাহাবিদের এই আচরণে মর্মাহত হলেন সাহাবিরা হলেন মানব ইতিহাসে শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠত্বের কারণ অনুসরণ করা আস্থা করে নিক্ষেপের উপর রাগ করে আল্লাহাম স্ত্রী সালাম রাজ আনহাকে বললেন মুসলিমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে আমি তাদেরকে একটা আদেশ দিলাম আর তারা অবাধ্যতা করছে উমিন ওম্মে সাল্লামা রাজ আনহা ছিলেন বিচক্ষণ নারী তিনি বললেন আল্লাহ রসুল আপনি এই বিষয়টা নিয়ে কারো সাথে আর কোনো কথা তুলবেন না আপনি আগে নিজে যান পশু জবাই করুন আর নাপিত ডেকে নিজের চুল মুড়িয়ে নিন এই শান্তি চুক্তি সম্পাদন করতে গিয়ে সাহাবিরা অনেক চাপের মধ্য দিয়ে গেছেন তাদের কাছে মনে হচ্ছিল তারা কিছুই অর্জন করতে পারেননি তারা নবীজ সাল্ল আলী ওয়াসালামে অবদ্ধ হয়েছিলেন এটা ভাবা ঠিক হবে না বরং তারা আদেশ পালনে কিছুটা বিলম্ব করছিলেন তাদের ক্ষীণ আশা ছিল হয়তো নবীজির কাছে ওয়াহি আসবে হয়তো কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলে যাবে আর তারা মক্কায় ঢোকার অনুমতি পাবেন তারা এসেছিলেন কাবা তা করতে খালি হাতে ফিরে যেতে তারা আসেননি পুরো বিষয়টা মন থেকে মেনে নিতে বিচক্ষণতায় পরিস্থিতি সহজ হয়ে গেল তিনি বুঝতে পেরেছিলেন নবীজ সাল্লু আলিহাস্লাম যদি নিজ থেকে আগ বাড়িয়ে কাজগুলো করেন তাহলে তার দেখা দেখি সাহাবিরাও সেসব করবেন নবীজল্লাহু আলী হাসলাম বেরোলেন তার নাপিতকে ডাকিয়ে নিজের মাথা মুড়ে নিলেন এবং পশু জবাই করলেন এরপর তার দেখি সব সাহাবি তৎক্ষণাৎ নবীজির আদেশ পালন করলেন অবশ্য তখনও সবাই বেশ বিমর্ষই হয়েছিলেন মুসলিমরা মদিনায় ফিরে এল ফেরার পথে তাদের মনে দুটো প্রশ্ন ঘুরপাক্ষাৎ ছিল অমর আব্দুল খাতাবাদিল্লাহ আনহু ভনিতা করার মানুষ নন তিনি রসুল্লাহ সাল্লু আলিউসালামকে সরাসরি জিজ্ঞেস করলেন আচ্ছা রসুল্লাহ আমাদের ওয়াদা করা হয়েছিল আমরা তাওয়াফ করতে পারব সেটা কেন হল না উত্তর দিলেন আমি কি তোমাকে বলেছি আমরা এই বছরই তা অফ করবরজি বললেন তাহলে অবশ্যই তা অফ করতে পারবে সাহাবিরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন তা হল আবু জন্দালকে কুরাইশদের কাছে তারা খোলাখুলিভাবে বিষয়টি রসুল্লাহসালু আলিমের কাছে জানতে চাইলেন রসুল্লাহ তাদেরকে বুঝিয়ে বললেন আবুজান্দাল এবং তার মতো যারা আছে তাদের নিষ্কৃতির পথ শীঘ্রই উন্মুক্ত হবে আল্লাহ তাকে এমনটাই ওয়াদা করেছেন। সাহাবিরা তাদের খটকা নিয়ে খোলাখুলিভাবে নবীজির সাথে আলোচনা করলেন এবং নবীজি সাল্লাস্লাম তাদের কথা শুনে বিন্দু মাত্র রাগ করলেন না বরং তাদেরকে শান্তভাবে বুঝিয়ে দিলেন যেন তাদের খটকাগুলো দূর হয়ে যায় তবে এখানে দুটো ব্যাপার উল্লেখ্য মক্কার কেউ মুসলিম হয়ে মদিনায় আসলে তাকে মক্কা ফিরিয়ে দেওয়া এই নিয়মটি মুসলিম নারীদের ব্যাপারে প্রযোজ্য হয়নি আল্লাহ তালা এই ব্যাপারে আয়াত নাজিল করেছেন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 মুসলিম নারীদের ব্যাপারে মূল চুক্তির শর্ত বাতিল করে দেয়া হয়েছে নাকি মূল চুক্তির শর্তে কিছুই উল্লেখ না থাকায় আল্লাহ আল্লাহতালা আয়াত পাঠিয়ে পুরস্কার করেছেন সেটা নিশ্চিত নয় আল্লাহ জানান এবার আমরা আলোচনা করব সিরাতের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনার একটি আর সেটি হচ্ছে সাহাবি আবু বাসির রাদিয়াল্লা আনহুর গেরিলা যুদ্ধের কাহিনী তিনি ইসলামের ইতিহাসে প্রথম গেরিলা যুদ্ধের সূচনা করেছিলেন এমনটা বলা হয় মুসলিমরা মদিনায় ফিরে যাবার কিছুদিন পরে ঘটনা আবিবাসির অতুপা এ বিন উসাইদরাদিল্লা আনহু যিনি একজন মুসলিম মক্কায় থাকতেন তিনি মদিনায় পালিয়ে চলে এলেন মক্কার লোকেরা কখনো এটা মেনে নেবে না যে কেউ মুসলিম হয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবে এটা তাদের মানসম্মানের ব্যাপার চুক্তি শর্ত অনুযায়ী তাকে মক্কায় ফিরিয়ে আনতে দুই মুশরিক মদিনায় এল এদের একজন বনু আমের আর আরেকজন ছিল আজাদকৃত দাস তারা দাবি করল আবু বাসির রদ আনহুকে যেন তাদের হাতে ফিরিয়ে দেয়া হয় কেন হুদাই বিয়ার সন্ধি মক্কা থেকে কেউ মদিনা আসলে তাকে মক্কার হাতে হস্তান্তর করতে আল্লাহ রসুল্লাহ বাধ্য থাকবেন আবু বাসিরকে দেখে বললেন তোমাকে ফিরে যেতে হবে আবু উঠলেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে মুশ্রিকদের মাঝে ফিরিয়ে দিচ্ছেন এদের মাঝে থাকলে তো আমি দিন নিয়ে ফিতনায় পড়ে যাব একজন মুসলিমকে কাফিরদের হাতে এভাবে তুলে দেয়ার চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না অন্যদিকে প্রতিশ্রুতি রক্ষা করা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতারণা করা ইসলামের বৈধ নয় নবীজিসাল্লিসলাম আবুবাসকে তাই বললেন দেখো এই লোকগুলোর সাথে আমরা চুক্তিবদ্ধ আমাদের দ্বারা বিশ্বাসঘাতকতা শোভা পায় না তুমি ফিরে যাও নিশ্চয়ই তুমি এবং তোমার মতো যারা আছে আল্লাহ তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন নবীজ সাল্ল আলিম কাফিরদের হয়ে কাজ করছিলেন না কিংবা তাদেরকে খুশি করার জন্য মুসলিমদেরকে ফিরিয়ে দিচ্ছিলেন না তিনি অবশ্যই চাননি আবু ওসির রাদুল্লাহ আনহো মক্কায় গিয়ে নির্যাতিত হোক কিন্তু শুধুমাত্র একটি কারণে তিনি আবু ওয়াসির রাদুল্লাহ আনহোকে ফিরিয়ে দিচ্ছিলেন আর তা হলো চুক্তি রক্ষা করা আর আল্লাহর তরফ থেকে ওয়াদা পাওয়ার পরেই এমন চুক্তি সম্পাদিত হয়েছিল চুক্তি অনুযায়ী কাজ করতে হবে সেই চুক্তি মুসলিমদের সাথে হোক বা কাফিরদের সাথে আবুবাসির রদেল্লা আনহুকে কুরাইশদের সেই দুই ব্যক্তির সাথে ফিরে যেতে হলো আর কিছুই করা ছিল না মক্কা যাবার পথে জুল হুলাইফা নামক স্থানে পৌঁছতে পৌঁছতে জোহরের ওয়াক্ত হয়ে গেল জুল হুলাইফা হল মদিনাবাসীর জন্য মিকাত অর্থাৎ মক্কায় যদি কেউ হজ করতে যায় তাহলে এই জুল হুলাইফা থেকে ইহরাম বাঁধতে হয় যাই হোক আবুবাসির রদিল্লানহু সালাত আদায় করলেন এরপর কিছু খেজন নিয়ে বাকি দুজনের সাথে একসাথে খেতে খেতে গল্প গুজব করতে লাগলেন কথা প্রসঙ্গে আবুবাসির জিজ্ঞেস করলেন আমাকে একটু দাউত আমি একটু পরক করে দেখি আবু হাতে তরবারি আসা মাত্র মুহূর্তের মাঝে আবুবাসির লোকটিকে তরবাড়ি দিয়ে আঘাত করলেন সেই মুহূর্তের মধ্যে বনু আমের লোকটি লাশ পড়ে গেল এই দৃশ্য দেখে দ্বিতীয় লোকটি আতকে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে নাবিশ্বাস বিশ্বাস ওঠার জোগাড় এক দৌড়ে সে মদিনায় চলে এলো। তাকে ওভাবে দৌড়াতে দেখেই রসল্লাহ আলীতে পারলেন মারাত্মক কিছু একটা ঘটেছে সে রসল সাল্লু আলী আসলামকে জানাল আমার সাথীকে ওই লোক হত্যা করেছে সে আমাকে পেলে আমাকেও মেরে ফেলবে ততক্ষণে আবু বাসিরও তরবারি হাতে মদিনায় ঢুকলেন নবী সাল্লু আলী আসলামকে বললেন হে আল্লাহ রসুল আপনি আপনার অঙ্গীকার পূর্ণ করেছেন আমাকে ওদের হাতে তুলে দিয়েছেন কিন্তু আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন নবী সাল্লু আলী আসলাম বললেন ওয়াইলুই লুই সাথে আরো কয়েকজন লোক থাকলে তো এই ছেলে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিতে পারত এই কথাটা ছিল প্রশংসা সূচক আবু বাসির রদেল্লা আনহু ছিলেন একজন টকবগ যুবক সাথে কিছু লোকবল থাকলে তিনি একাই কুরা নাস্তানাবুদ করার ক্ষমতা রাখেন রসুল্লাহ সাল্লু আলী আসলাম এটাই ইঙ্গিত করছিলেন কিন্তু চুক্তি মতে তিনি আবুবাসিরকে ফিরিয়ে দিতে বাধ্য এই কথা শুনে আবুবাসির রদেল্লা আনহু মোদিনা ছেড়ে চলে গেলেন কারণ কোরাইশদের কেউ এসে তাকে চাইলে আবারও নবীজি সাল্লাহ আলিউসলাম তাকে কাফিরদের হাতে তুলে দিতে বাধ্য থাকবেন তাই তিনি চলে গেলেন সাইফুল আল ওয়াকিদের বর্ণনা মতে আবুবাসির নবীজ সাল্লু আলিউসলামের কাছে বন আমিরের লোকটির জিনিসপত্র নিয়ে নিজেই হাজির হয়েছিলেন কিন্তু নবীজ সাল্লু আলিউসলাম সেগুলো নিতে রাজি হননি কারণ সেক্ষেত্রে চুক্তির শর্ত ভঙ্গ করা হয়ে যায় যাই হোক সাইফুল বাহারে আবু বাসির রাজেল ওয়া আনহু নতুন জীবন শুরু করলেন সমুদ্র তীরে তিনি একাকি দিন কাটাতে লাগলেন কোনো কোন সাথী নেই ওদিকে কোরআশরা হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে সম্বল বলতে তার কাছে ছিল কয়েকটা খেজুর খেজুর শেষ হয়ে গেলে সমুদ্রে তীরে ভেসে ওঠা মাঝ খেয়ে দিন পার করে দিতেন এভাবে কিছুদিন কেটে গেল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 আজ পর্যন্ত আবুবাসির রাজেল্লাহ আনহুকে মুসলিম যোদ্ধারা শ্রদ্ধা ভরে স্মরণ করে আবুবাসির রাজেল্লা আনহো এবং তার সঙ্গীরা মিলে কোরাইশদের অতর্কিতে হামলা শুরু করলেন তার অবস্থান করছিলেন এই ইসনামক এক স্থানে জাকাটি ছিল কুরাইশদের সিরিয়াগামী বাণিজ্যিক রুটের একেবারে কাছেই তারা সেখানে ওত থাকতেন আর কুরাইশদের কোন কাফেলাকে অতিক্রম করতে দেখলে সেটাকে আক্রমণ করে কাফেলা সবাইকে হত্যা করে কাফেলা সম্পদ লুট করতেন কুরাইসদের জীবন রীতিমতো দুর্বিশ হয়ে গেল এই অপারেশনগুলোর কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়াতে লাগল আর অনেক মুসলিম সেই গেরিল বাহিনীতে যোগ দেওয়া শুরু করল এভাবে প্রায় সত্তর জনের একটি দল কুরাইস্তের পর্যদস্ত করে দিল এদিকে রসল আলি ওসালাম সবকিছু জানতেন কিন্তু তিনি কিছুই বলছিলেন না তিনি এসবের সাথে জড়িত ছিলেন না কিন্তু এসব ঘটনার তীব্র নিন্দাও জ্ঞাপন করেননি আজকাল কিছু মেরুদণ্ডহীন মুসলিম আছে যারা ইসলামের শত্রুদের কোন ক্ষতি হলে আগ বাড়িয়ে নিন্দা জ্ঞাপনে ব্যস্ত হয়ে যায় অথচ রসলাসাল্লু আলী আসলাম তেমন কিছুই করেননি চুক্তির কারণে আবু বাসিরকে তিনি মদিনায় আশ্রয় দেননি আবার তাকে থামানোরও চেষ্টা করেননি রসল্লাহ সাল্লু আলিউসলাম কেবল দায়িত্বশীল ছিলেন মোদিনার অভ্যন্তরে মুসলিম নাগরিকদের ব্যাপারে মক্কার মুসলিমরা মদিনার বাইরে সমুদ্রতীরাে কি করছে সে ব্যাপারে তার কোন দায়বদ্ধতা ছিল না তাই নবীজ সাল্লাহ আলিম আসালাম এসব থামানোর জন্য কোন পদক্ষেপ নিলেন না বনু আমিরের লোকটির হত্যার খবর যখন মক্কায় পৌঁছল তখন সোহাইল এবেন আমর খুব দুঃখ পেলেন কারণ সেই লোকটি ছিল তার গোত্রের লোক কাবা ঘরে পিঠ ঠেকিয়ে সুহাইল মরিয়া হয়ে বলতে লাগলেন এই লোকের রক্তপণ আদায় করার আগ পর্যন্ত আমি খান্ত হচ্ছি না ঠিক এইভাবে পিঠ থেকে দাঁড়িয়ে থাকব মুহাম্মদকে এর অর্থ দিতেই হবে আবু সুফিয়ান বলে উঠল পুরোই পাগলামি মুহাম্মদ এই টাকা কেন দিতে যাবে সে তার কাজ করেছে সে তো আবু বাসেরকে ফিরিয়ে দিয়েছেই যারা রসুল্লাহ সাল্লা আলাইসলামের কাছে চিঠি লিখে তাকে মদিনায় পাঠিয়েছিল তারাও এই মৃত্যুর ব্যাপারে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালো। এভাবে বন আমিরের সেই লোকের রক্তপন হারিয়ে গেল সোহাইলবেন আমর তার বংশের লোকের মৃত্যুর বিনিময়ে কোন টাকাই পেলেন না আল্লাহ সোহান্লার কদর অনুযায়ী সব কিছুই মুসলিমদের পক্ষে কাজ করছিল আবুবাসিরের বসিরের গেরিরা আক্রমণে কোরাইশদের নাকানি চোবানি খেয়ে দমবন্ধ হবার মতো অবস্থা যখন হুদাইবিয়ার সন্ধি করা হল কোরাইশরা ভেবেছিল যেন তাদেরই বিজয় হচ্ছে কোনো মুসলিম মক্কা থেকে পালিয়ে মদিনা আসলে ফিরিয়ে দেয়া চুক্তির এই ধারার জন্য তারাই চাপাচাপি করছিল অথচ শেষ পর্যন্ত এই চুক্তি তাদের জন্য কাল হয়ে দাঁড়াল কয়েক বছর মুসলিমদের সাথে টানা যুদ্ধের পর হুদাইবিয়ার সন্ধি কেবলই তাদের একটু দম নেয়ার সুযোগ করে দিয়েছিল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 তখন তিনি মৃত্যুসজ্জা শাহিত তিন ইসলামের ছায়ার নিচে থাকার জন্য যার এত প্রয়াস রসলো শহর মদিনায় ঠোকার জন্য যার এত আকতি সেই স্বপ্ন সত্য হতে হতেও যেন হল না আর এই ব্যাকলতার সমস্ত প্রতিদান অপেক্ষা করছিল তার জান্নাতের বাড়িতে যে আবু বাসিরের আক্রমণের সূত্র ধরে মক্কা নিপীড়িত মুসলিমরা মদিনায় আসার সুযোগ পেলেন সেই আবুবাসির আল্লা রসুল্লার চিঠি বুকে চেপে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর মদিনে আসা হল না বলেছিলেন আল্লা সবান মজলুম মুসলিমদের অবস্থার উত্তরণ ঘটাবেন আল্লাহ তাই করেছেন এই মজলুম মুসলিমরা কুরাইশদের মনে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল যেই উঁচু দিয়ে নিয়ে কুরাইশরা হুদাইবিয়ে সন্ধি করেছিল আল্লাহ তালা এই দুর্বল মুসলিমদের মাধ্যমে কুরাইশদের উঁচু ভতা করে দিয়েছেন তাদের সমস্ত হম্বিতম্বিকে ধুলিতে মিশিয়ে দিয়েছেন কর জোরে তাদেরকে দিয়ে নতি স্বীকার করিয়ে নিয়েছেন অন্যদিকে আবুজান্দাল এবং অন্যান্য ন মদিনায় চলে আসার সুযোগ করে দিয়েছেন নিঃসন্দেহে আল্লাহ ও তার রাসুলের ওয়াদা সত্য মুসলিমরা যখন আল্লাহ আজদাওয়াজালের কথা মেনে চলে আল্লাহ সবানওয়াল্লাহ তাদের মুক্তির পথ বের করে দেন এবার আমরা আলোচনা করব হুদাইবিয়া সন্ধি থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে প্রথম শিক্ষা হচ্ছে হুদাইবিয়া ছিল ইসলামের বিজয় এই বিষয়ে আয়াত নাজিল হবার পর রসুল্লাহ সাল্ল আলীমারকে ডেকে পাঠালেন ওমর রাজহু ভয়ে অস্থির হয়ে গেলেন ভাবলেন নিশ্চয়ই তাকে তিরস্কার করে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন রসুল্লাহ আলী আসলাম ওমারকে বললেন আমি এমন কিছু আয়াত পেয়েছি যেগুলো এই দুনিয়ার সবকিছু থেকেও উত্তম ওমর রাজ আহু জিজ্ঞেস করলেন এখানে কি মুক্তির কথা বলা হচ্ছে রসুল্লাহ সাল্লু আসলাম বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ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 বরং এটা হল লাঞ্ছনা ও অপমাননা সাহাবিদের আপত্তি এবং আল্লা রসুল্লাহ আলহি আসলামের রাজনৈতিক দূরদৃষ্টি অমর রাদিল্লা আনহো এবং অন্যান্য মুসলিমরা বেশ কিছু কারণে প্রথমে এই চুক্তি নিয়ে খুশি হতে পারেননি দলিল থেকে আর রহমান মুছে ফেলা রসুল্লাহ মুছে ফেলা এই বিষয়গুলো হজম করতে তাদের কষ্ট হচ্ছিল কুরাইশদের কেউ মদিনায় আসলে তাকে ফিরিয়ে দিতে মুসলিমরা বাধ্য থাকবে কিন্তু মুসলিমদেরকে কেউ মক্কায় গেলে তাকে ফেরত দিতে কুরাইশরা বাধ্য থাকবে না চুক্তির এই শর্তগুলো ছিল তাদের অসন্তোষের কারণ প্রথমত আর রহমান মুছে ফেলার বিষয়টা অপছন্দ করাই ছিল স্বাভাবিক কিন্তু ভালো করে চিন্তা করলে দেখা যাবে এর মধ্যে মুসলিমদের কোনো ক্ষতি নেই কিংবা এখানে ইসলামের কোন হুকুম নিয়ে আপোষ করা হচ্ছে না কাফিররা আল্লাহ তালাকে আর রহমান বলে বিশ্বাস না করলেও কার্যত এই চুক্তি আল্লাহর নামেই করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা দেবতা মানুষ বা মানবরচিত আদর্শের শ্রেষ্ঠত্ব এখানে স্বীকার করে নেওয়া হচ্ছে না দ্বিতীয় বিষয়টির ব্যাপারে আল্লাহরুল সাল্লা আলি আসলাম নিজেই সোহাইলকে বলেছেন তোমরা আমাকে আল্লাহ রসুল বলে বিশ্বাস না করলেও আমি আল্লাহ রসুল কাফিররা মোহাম্মদ সাল্লাহ আল্লি আসলামকে আল্লাহ রসুল হিসেবে মেনে নেবে সেটা জরুরি নয় তাই এখানে সোহাইলের দাবি নবীজি মেনে নিয়েছেন তবে সুহাইল যদি এই চুক্তিতে তাদের কোন দেবতার নাম অন্তর্ভুক্ত করত কিংবা তাদের প্রশংসা করত তাহলে সেটা কখনোই মেনে নেওয়া হত না তাই এই ব্যাপারটিকে আপোষ বা সমঝোতা ভাবা ভুল হবে তৃতীয় বিষয়টিও রসুল্লাহ করেছেন যদি কেউ মদিনা থেকে মক্কা চলে যেতে চায় তাহলে মুসলিমদের তাকে প্রয়োজনও নেই কেননা একমাত্র মোর্তাদ হলেই কেউ মোদিনা ছেড়ে মক্কায় চলে যাবে এবং একজন মোর্তাদকে মোদিনায় ধরে রাখার কোনো দরকার নেই অন্যদিকে মক্কা কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে মদিনায় আসতে পারবে সত্য কিন্তু আল্লাহর জমিন প্রশস্ত সে অন্য যে কোনো জায়গায় চলে যেতে পারবে এমন লোকের মুক্তির ব্যবস্থা এখন করব আবু বাসিরের ঘটনা থেকে শিক্ষা। ঘটনা থেকে এমনটা ভাবা সমীচীন হবে না যে একজন মুসলিমকে কাফিরের হাতে তুলে দেয়া হবে এটা জায়জ নয় আল্লা রসুল্লাহ আলী আসলাম বলেছেন মুসলিম মুসলিমের ভাই সে তার উপর অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারের হাতে ছেড়ে দেবে না মক্কার মজলুম মুসলিমদের জন্য আল্লাহতালা উপায় বাতলে দেবেন এমন ওয়াদার ভিত্তিতে আল্লাহ রসুল্সাল্ল আলী আসলাম চুক্তিতে এই শর্তটি রেখেছিলেন এটা ছিল ওয়াহি এটা শুধুমাত্র রাসুল্লাহ আলী আসলামের জন্য জায়জ ছিল কারণ তিনি বলেছেন আল্লাহ তাদের মুক্তির পথ উন্মুক্ত করে দেবেন দ্বিতীয়ত ওয়াই লুই উম্মিহি তার সাথে যদি আরও লোক থাকত রাসুলুল্লাহর এই কথা থেকে প্রতিয়মান হয় যে আবুবাসিরের কাজে তার প্রচ্ছন্ন সমর্থন ছিল ইবেন হাজারাল লস্কানি রেহমাহুল্লাহ ফাথুল বারি কিতাবে এমনটাই মত দিয়েছেন ওয়াইলুই ওমিহি এই কথার কারণে অনেকে মনে করেন রসুল্লাহ আলী বাসিরের কাছটি অনুমোদন দেননি এই কথাটি আরবিতে বহুল প্রচলিত এর আক্ষরিক অর্থ অনেকটা এরকম তার মায়ের সর্বনাশক। হক আক্ষরিক অর্থে এটাকে নেতিবাচক মনে হলেও আরবরা প্রশংসা করতে এই কথাটি ব্যবহার করে থাকে তৃতীয়ত। রসল আসল অপারেশনগুলোর করেননি বা নিন্দা জানাননি যদি আবু জানিয়ে দিতেন রসল সাল আলহিউসলাম চুক্তিবদ্ধ ছিলেন তাই আবু বাসীরকে তিনি সব অপারেশন করার জন্য আদেশ দেননি একই সাথে শাসক হিসেবে তিনি তার ব্যাপারে দায়বদ্ধ ছিলেন না কারণ আবু প্রশাসনের অধীনে ছিলেন চতুর্থ আবু বাসির রাজ আনহ যখন দ্বিতীয়বার মোদিনা এলেন তখন আল্লাহ রসুল্লাহ আলী আসলাম তাকে বন্দী করে পুরাইশদের হাতে তুলে দেননি কাফিরদের খুশি করা বা তাদের মন যুগিয়ে চলার কোন উদ্দেশ্যামের ছিল না আবু বাসিরের কাজের সুল্ল্লাহ সাল্লাহ আলি আসলামের নিরবতা এটাই প্রমাণ করে যে জিহাদের জন্য শাসক বা কর্তৃপক্ষের অনুমতি থাকা একান্ত বাধ্যতামূলক নয়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 তার মানে এই গাছটি বিশেষ কিছু মুসলিমদের এই কাজ করতে দেখে অমর ইমনুল খতাব রাজেল্লাহ আনহু সোজা গাছটি কেটে ফেলা নির্দেশ দেন এই গাছের নিচে ইবাদত করা একসময় সময় শিরকে পরিণত হতে পারে মানুষ হয়তো গাছটিকে কল্যাণকর কিছু ভেবে বসতে পারে এই আশঙ্কায় অমর রাজ আনহু গাছটি কেটে ফেলেন রসুল্লাহ আলি আসালাম এই গাছের নিচে বসেছেন কোর আনে এর কথা উল্লেখ হয়েছে সত্য কিন্তু ইসলামে বস্তুগত প্রতীকের কোন স্থান নেই শত্রুদের সাথে সময়কাল যেহেতু আল্লাহ রসুলসাল্ল আলী ওয়াস্লাম শত্রুদের সাথে দশ বছরের শান্তি চুক্তি করেছেন সেই হিসেবে ইমাম সাফি ইমাম আহমদ এবং অন্যান্য আলিমরা মত দিয়েছেন যে শত্রু রাষ্ট্র সাথে সর্বোচ্চ দশ বছরের চুক্তি জায়জ এর বেশি নয় দশ বছর পর চুক্তি নবায়ন করা যেতে পারে ইমাম আবু হানিফা এবং অন্যান্য আলিম মনে করেন পরিস্থিতি প্রেক্ষিতে দশ বছরের বেশি সময়ের জন্য চুক্তি করা যেতে পারে তবে আগেকার আলিমদের সবাই একমত্জে শত্রু রাষ্ট্রের সাথে অনির্দিষ্ট সময়ের জন্য চিরস্থায়ী চুক্তি করা জায়জ নয় আজকের পর্বে সর্বশেষ আলোচনা হচ্ছে গোরআ চোখে হুদাইবিয়ার সন্ধি সুরাফাত অবতীর্ণ হয় হুদাইবিয়ার সন্ধি সময় এই সুরা থেকে আমাদের অনেক কিছু শিকার আছে সে উদ্দেশ্যে এর কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করা হল প্রথমেই মোমিনদের অন্তরের প্রশান্তি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 ক্ষমা করে দিতে পারেন আপনার ওপর তার অনুগ্রহ পরিপূর্ণ করতে পারেন আর আপনাকে পরিচালিত করতে পারেন সহজ সঠিক পথে আয়াত হুদাই বিয়ের মাধ্যমে আল্লাহ নবীজি সাল আলহি আসালামকে বিজয় দান করেছেন এবং এই বিজয়ের মুহূর্তেই আল্লাতালা নবীজি সাল আলহাসমের সমস্ত গুনাহ মুছে দিবেন এর মানে কি নবীজল্লাহ আলহিহাস্লাম গুন কাজ করেছেন না আসলে একজন রসুলের পদমর্যাদা অনেক ওপরে তাই তাদের ভুল বা দুর্বলতাগুলোকে এখানে গুনাহ হিসেবে উল্লেখ করা হচ্ছে আক্ষরিক অর্থে গুনাহ বোঝানো হচ্ছে না আর রসুল্লাহ সাল্ল আলী ছিলেন পুরোপুরি নিষ্পাপ আর হৃদয়া বলতে এখানে বোঝানো হচ্ছে দিক নির্দেশনা রসুলুল্লাহ সাল্লাহ আলীউসলাম আগেই হৃদয়প্রাপ্ত ছিলেন এখানে বলা হচ্ছে পরবর্তীতে তার কাছে সরিয়ার আরও আইন অবতীর্ণ হবে এটাই হল হৃদয়া বা সরল পথ প্রদর্শন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 এবং যেন আল্লাহ আপনাকে দান করেন মহাবিজয় তিনি সেই সত্তা যিনি মোমিনদের অন্তরে প্রশান্তি ঠেলে দেন যাতে তাদের বর্তমানের ইমানের সাথে ইমান আরও বেড়ে যায় নবমন্ডল ও ভূমণ্ডলের বাহিনীসমূহ আল্লাহারই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা তিন হুদায় বিয়ার সন্ধি ছিল মুসলিমদের জন্য রহমান স্বরূপ এই সন্ধির সূত্র ধরে পরবর্তীতে মক্কা বিজয়সহ মুসলিমদের যতগুলো বিজয় অর্জিত হয়েছে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 সুরা ফাতেহের প্রথম আয়াত শুনে মুসলিমরা খুব খুশি হল তারা রসুল আলিমের কাছে জানতে চাইলেন আর আমাদের জন্য কি আছে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 বু ফিথীন ওমু ফিপাথিমুশ্রি السَّوءِ কব্বী নিল্লিস আলৈহ দ ইরুস ইবৈলিহমদ্দলহুজ জহ আর যেন তিনি শাস্তি দিতে পারেন মুনাফিক পুরুষদের ও মুনাফিক নারীদের এবং মশ্রিক পুরুষদের ও মোশ্রিক নারীদের যারা আল্লাহ সম্বন্ধে খারাপ ধারণা ধারণ করে থাকে তাদের পরিণাম মন্দ তাদের উপরে আছে আল্লাহর ক্ষোভ তিনি তাদের কি অভিশাপ দিয়েছেন আর তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন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 ইীন ঊনক ইন্মুব على نفسه ومن সময় بما ওমন عليه الله সুক্তি অজম عظيما»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 নিশ্চয়ই এটা ছিল চোদ্দশো সাহাবির জন্য একটা বড় মর্যাদা এই সাহাবিদের কেউই সেই অঙ্গীকার ভঙ্গ করেননি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 তারা অজুহাত দেখিয়েছে তাদের পরিবার পরিজন আর ধন সম্পদে দেখাশোনা করতে গিয়ে তারা আসতে পারেনি আল্লাহ তাদের এই অজুহাত গ্রহণ করেননি পরিবার পরিজন আর ধন সম্পদ বাকিদেরও ছিল তারা এই অজুহাতে পেছনে পড়ে থাকেননি পরিবার ব্যবসা বাণিজ্য বা চাকরির অজুহাতে জিহাদ থেকে মাফ পাওয়া যাবে না الله تبارك وتعالى بالظننتم ان لين قلب الرسول والمؤمنون الى اهلهم ابدا وزين ذلك في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 সূলু মুখল ইদ পলক ইলম গানি মলিত হুদূহতী দূনবদি লুখম্লা কুত্তৌন চলি কুম কাহুমি বরং তোমরা মনে ও করেছিগণ তাদের বাড়ি ঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না আর এই ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লাগছিল তোমরা তাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা করেছিল। আসলে তোমরা হচ্ছে একটি নিশ্চিত ধ্বংসোমুখ জাতি আর যে কেউ আল্লাহ অর্থ রসুলের প্রতি বিশ্বাস করে না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 যদি মক্কায় কিছু সংখ্যক ইমানদার পুরুষ ও ইমানদার নারী না থাকত যাদের কথা তোমরা জানতে না যাদের পিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকত অতপর সেই কারণে তোমরা অজ্ঞাতসারে ক্ষতিগ্রস্ত হতে তাহলে আল্লাহর ইচ্ছায় তোমরা মক্কায় শক্তির সাথে প্রবেশের অনুমতি পেতে কিন্তু তোমাদের হাতকে আল্লাহ বিরত রাখলেন যাতে তিনি যাকে ইচ্ছা করেন তার করোনার মাঝে নিয়ে আসতে পারেন তারা যদি আলাদা থাকত তাহলে আমি নিশ্চয়ই তাদের মধ্যে যারা কাফির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 নিশ্চয় আল্লাহ তার রসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ চান তো তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে মস্তক মন্ডিত অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায় তখন তোমাদের মাঝে কারো প্রতি কোনো ভয় থাকবে না তিনি জানেন যা তোমরা জানো না এবং তিনি তোমাদের জন্য আয়োজন করেছেন একটি আসন্ন বিজয় সুরাফাত আল্লাহ বলছেন হুদাইবিয়ের আগে যে স্বপ্ন তিনি নবী সাল্লাহ আলিউসলামকে দেখিয়েছেন সেটা একদিন অবশ্যই সত্য হবে সত্যি তা হয়েছিল রসুল্লাহ এবং সাহাবিরা হজ করেছিলেন যা ইতিহাসে বিদায় হজ নামে পরিচিত সেদিন কারো মনে কোন ভয় ছিল না শেষে আলোচনা করা যাক সাহাবিদের বৈশিষ্ট্য তরাহন পব্ল মিন্ হিবান ذَلِكَ হিউজুহিহিন আসরিজু কমসলুহিত ومثلهم في الانجيل كزرع اخرج شطاه فازره فاستلظ فاستوى على سوقه يعجب الزرع ليغض به ملك الفؤاق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 তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সিস্তার চিহ্ন থাকে এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত আর ইঞ্জিলে তাদের দৃষ্টান্ত হল একটি চারাগাছের মতো যে তার কচি পাতা করেছে ও শক্ত করেছে অতপর তা পুষ্ট হয়েছে ও শিও কাণ্ডের ওপর মজবুতভাবে দাঁড়িয়েছে যা চাষেকে আনন্দ দেয় যাতে তিনি তাদের দ্বারা কাফিরদেরকে ক্রোধান্বিত করতে পারেন তাদের মধ্যে যারা ইমান আনে ও সৎকর্ম করে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 তাদের উদাহরণ হচ্ছে একটি গভীর শেকরযুক্ত মজবুতভাবে থাকা গাছের মতো জীবনের বিপদাপদ বা পরীক্ষা তাদের টলাতে পারে না তাদের এই দৃঢ়তা কাফিরদের ক্ষোভের কারণ হবে কাবাইকুমুল্লাহ মিডিয়ার অন্যান্য সম্পর্কে অথবা ফেসবুক পেজ ডব ডবল ডবু অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল ডবু ডুট্যুব